শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো অতপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের অতপর মুখস্থ আবৃত্তিকারীদের নিশ্চয় তোমাদের মাবুদ এক তিনি আসমানসমূহ জমিন ও এতদয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা এবং পালনকর্তা কর্তা উদয়াচলসমূহের নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে তারা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় তাদেরকে বিতাড়নের উদ্দেশ্যে তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি তবে কেউ ছুঁ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাধাপন করে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি এটেল মাটি থেকে বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বুঝে না তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে এবং বলে কিছুই নয় এ যে স্পষ্ট জাদু আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখন কি আমরা পুনরুত্থিত হব আমাদের পিতৃপুরুষগণ কি বলুন হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত বস্তুত সে উত্থান হবে একটি বিকট মাত্র যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে দুর্ভাগ্য আমাদের এটাই তো প্রতিফল দিবস टाई फैसलर दिन जा मिथ्या कर गोणाह गारे तरह दोस इबादत तेतीत अतपर तरचाल कर जहांग नाम पथे एवं तमामाओं जिज्ञासित तुम्हारे कि हलो तुम्हरा एके अपर सहा करा বরং তারা আজকে তিনি আত্মসমর্পণকারী তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে বলবে তোমরা তো আমাদের কাছে দানদিক থেকে তারা বলবে বরং তোমরা তো বিশ্বাসী ছেলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরাই ছেলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আমাদের বিপক্ষে আমাদের পালন উক্তি সত্য হয়েছে আমাদেরকে অবশ্যই সাদ আস্বাদন করতে হবে আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি তাদেরকে যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই तक तदर्शन करतम कविर कथा उपास्य पर सत्य सह आगमन कर रसुलगण सत्यता स्वीकार कर बेदनदायक शासि आस्दन कर तुम्हारा जाते तार प्रतिफल पा তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্দা তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি ফলমূল এবং তারা সম্মানিত নিয়ামতের উদ্যান মুখমুখি হয়ে আসনে আসেন তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ সরাব পাত্র সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতাল থাকবে নত আয়তল লোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত অতপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা প্রতিফলপ্রাপ্ত হব আল্লাহ বলবেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও অতপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে আমার পালনকর্তার কর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তিপ্রাপ্তও হব না নিশ্চয়ই এই মহা সাফল্য এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত এই কি উত্তম আপ্যায়ন না যাক্ষুম বৃক্ষ আমি জালিমদের জন্য একে বিপদ করেছি এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান নামের মূলে এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো কাফিররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে তদুপরি তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ অতপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের দিকে তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথকামী অতপর তারা তাদের পদাঙ্ক অনুসরণে তৎপর ছিল তাদের পূর্বেও অগ্রবর্তীতের অধিকাংশ বিপদকামী হয়েছিল আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম অতএব লক্ষ্য করুন যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন আর নুহ আমাকে ডেকেছিল আর কি চমৎকার ভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম আমি তাকে ও তার পরিবার বর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক আমি এভাবেই সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সে ছিল আমার ইমানদার বান্দাদের অন্যতম অতপর আমি অপর অপরাপর সবাইকে নিমজ্জিত করেছিলাম আর নুহপন্থীদেরই একজন ছিল ইব্রাহিম যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল তোমরা কিসের উপাসনা করছ তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি অতপর সে একবার তারকদের প্রতি আমি অতপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল অতপর সে তাদের বেবালয়ে গিয়ে ঢুকল এবং বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হল যে কথা বলছ না অতপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল তখন লোকজন তার দিকে ছুটে এল সন্ত্রস্ত পদে সে বলল তোমরা সহস্তে নির্মিত পাথরের পূজা করো কেন অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন তারা বলল এর জন্য একটি ভীত নির্মাণ করো এবং অতপর তাকে আগরের স্তূপে নিক্ষেপ করো অতপর তারা তার বিরুদ্ধে মহাষড়যন্ত্র আটতে চাইল কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম সে বলল আমি আমার পালন কর্তার দিকে চললাম তিনি আমাকে পথ প্রদর্শন করবেন হে আমার পরবার আমাকে এক সৎপুত্র দান করো। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম অতপর से जख पितारे चलाफे करार बसे उपनीत हल तक इब्राहिम ताके बोल बत्सम स्वप्ने देखी तुम्हें जबेह कर देख से बोल पिता अपना जा आदेश तुम आल्ला चाहे तो आपनी सबरकारी पा जन पिता पुत्र उभय आनुगत्य प्रकाश करल এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম। তুমি স্বপ্নকে সত্যি পরিণত করে দেখালে আমি এভাবেই সৎ প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী তাকে এবং ইসহাকে আমি বরকর দান করেছি তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী আমি অনুগ্রহ করেছিলাম মূষা ও হারুনের প্রতি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহাসঙ্কট থেকে আমি তাদেরকে সাহায্য করেছিলাম ফলে তারাই ছিল বিজয়ী আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় দিয়েছি যে মুসা ও হারনের প্রতি সালাম বর্ষিত হোক এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি তারা উভয় ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম নিশ্চয় ইলিয়াস ছিল রসুল যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় কর না তোমরা কি বা আল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালন কর্তা অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ নয় আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এবিষয়ে রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত নিশ্চয়ই লুট ছিলেন রসুলগণের একজন যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম কিন্তু এক বৃত থাকে ছাড়া সে অন্যদের সঙ্গে থেকে গিয়েছিল অতপর অবশিষ্টদেরকে আমি স্বমূলে উৎপাটিত করেছিলাম তোমরা তাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন কর ভোরবেলায় এবং সন্ধ্যায় তার কি তোমরা বুঝো না আর ইউনুসো ছিলেন পয়গম্বরগণের একজন যখন তিনি পালিয়ে বোঝায় নৌকায় গিয়ে পৌঁছেছিলেন অতপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন অতপর একটি মাছ তাকে গেলে ফেলল তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন जदिहर तस्बीपाठ ना करतें तब के क्योंम दिवस पर्त माचे पेटे थकते हत अतपरिता एक विस्तीर्ण विजन प्रान निक्षेप कर लखन एक लता विशिष्ट वृक्ष उद्गत करलम एखोधिक लोकर प्रति प्रेरण करलम তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম এবার তাদেরকে জিজ্ঞেস করুন তোমার পালন কর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান নাকি আমি তাদের উপস্থিতিতে ফেরেস্তাগণকে রূপে সৃষ্টি করেছি যেন তারা মন গড়া উক্তি করে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন তোমাদের কি হল তোমাদের এ কেমন সিদ্ধান্ত তোমরা কি অনুধাবন কর নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল রয়েছে তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো তারা আল্লাহ ও জিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে অথচ জিনেরা জানে যে তারা গ্রেপ্তার হয়ে আসবে তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র তবে যারা আল্লাহ নিষ্ঠাবান বান্দা তারা গ্রেপ্তার হয়ে আসবে না অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো, তাদের কাউকেই তার হাত থেকে বিভ্রান্ত করতে পারবে না শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান নামে পৌঁছবে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান এবং আমরাই সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তারা তো বলতো যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকত তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম বস্তুত তারা এই কোরআনকে অস্বীকার করেছে এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে আমার রসুল বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজয়ী অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে আমার কি তারা দ্রুত কামনা করে অতপর যখন তাদের আঙিনায় আজাব নাজিল হবে তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকালবেলাটি হবে খুবই মন্দ আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে পবিত্র আপনার পরওয়ার দিগারের সত্তা सम्मानित पवित्र जा बर्णना करके पयम्बर्गण सालाम वर्षित हूँ समस्त प्रशंसा विश्वपालक आल्लमित